প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বনেরা আসসালামালাইকুম ওরমতুল্লাহ অবরাকাত हम श्रेष्टा महान अल्लाह ताल दया शांति रहमत आपार बर्षित हक अनुष्ठान स्वागतम रमजान अ डेट उ जिकिर हमी आपस्ट इसुफ चेम्बार्स और आज के अनुष्ठान आलोचनार टपिक जकब एक् ड जकिर अलैकुम ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আজকের টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ জাকাত যেটাকে বলা হয় গরিব মানুষের হক আর আজকে এই অনুষ্ঠানের শুরুতেই আমরা এই জাকাত শব্দটার অর্থ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব জাকাতের সংজ্ঞা ছাড়াও আমরা জানতে চাইব যে ইসলাম ধর্মে এই জাকাতের গুরুত্ব আসলে কতখানি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রীসাল যদি আপনি জাকাতের শাব্দিক অর্থের কথা বলেন জাকাত এটা এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ বিশুদ্ধ হওয়া যার অর্থ বৃদ্ধি পাওয়া এর আরেকটা মানে আশীর্বাদ আর মহত্ব তাহলে জাকাত মানে শুদ্ধ হওয়া পরিষ্কার হওয়া বৃদ্ধি পাওয়া জাকাতের মানে মহত্ব এর অর্থ আশীর্বাদ ইসলামী সরিয়ায় জাকাত হচ্ছে বাধ্যতামূলক দান মুসলিমদের মধ্যে যাদের আছে কোনো সঞ্চয় বা উদ্বৃত্ত সম্পদ যদি নিসাব লেভেল পর্যন্ত থাকে বা তার উপরে আর সেই সম্পদ যদি পুরো একটা হিজড়ি বছর তার কাছে থাকে তাহলে সে জাকাত দেবে সেই উদ্বৃত্ত সম্পদের এবং সেটা দিতে হবে পারসেন্ট এই হলো ইসলামিক শরিয়া অনুযায়ী জাকাতের অর্থ আর আল্লাহ সাবাহতালা পবিত্রকূর্ণে বলেছেন সুরা তাওবা অধ্যায় নম্বর নয় আয়াত তাদের সম্পদ থেকে তোমরা জাকাত গ্রহণ করো সাদকা গ্রহণ করো এতে তুমি তাদের পবিত্র করবে পরিশোধিত করবে আল্লাহ পবিত্রকূণে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর যারা বিভিন্ন উপহার দেয় এজন্য যাতে তাদের সম্পদ বৃদ্ধি পায় অন্য মানুষের সম্পদের উপর দেওয়া উপহারের মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে তা সম্পদ বৃদ্ধি করে না কিন্তু যারা জাকাত দেয় আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তাদের সম্পদ বৃদ্ধি করেন আর জাকাত হচ্ছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে শোহেবুখারিতে খণ্ড নম্বর এক बुक अब इमान बुक अब फेथ हदीस नम्बर आठ मोहम्मद इसलमर भित स्तम्भ प्रथम लाइल्हा मुहम्मद रसलह आल्लातीत उपास्य नहींद्लम आल्ला प्रेरित रसल द्वित नाम आदाय तलो जक मैं बाध्यतमूलक दान चतुर्थ हज हो पालन करा और पंचम हमजान मास रोजा रखा এগুলো সবই মুসলিমরা করি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত হলো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটা জাকাত সম্পর্কে কোরআন হাদিসে বলা হয়েছে যে কিভাবে জাকাত দিতে হবে অনেক হাদিস আছে ইসলামে এটার গুরুত্ব অনেক বেশি আল্লাহ বলেছেন সুরা আনফাল হদ্দার নম্বর আট আয়াত তিন ও চার জাকাত হলো ইমানে নিদর্শন বলা হয়েছে তারাই প্রকৃত মুমিন যারা নামাজ কায়েম করে আর জাকাত দেয় তারাই হলো প্রকৃত বিশ্বাসী তার মানে জাকাত হচ্ছে প্রকৃত ইমানের নিদর্শন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা উল্লেখ আছে শহীদ মুসলিমে খণ্ড নম্বর চার হাজিস নাম্বার ছয় হাজার নবী বলেছেন যে যখন তোমরা দান করো এতে তোমাদের সম্পদ কমে যায় না আর আল্লাহ সাল তালার কোন বান্দা যদি ক্ষমা করে আল্লাহ আল্লাহতালা তার মর্যাদা বাড়িয়ে দেন আর যদি সে বিনয় দেখায় তাহলে আল্লাহ সামানত তাকে অন্য মানুষের সামনে করেন মর্যাদা সম্পন্ন তাহলে দান করলে সম্পদ কমে যায় না আসলে সম্পদ বেড়ে যায় আর জাকাত দিলে মুসলিম উম্মার মধ্যে একতা এবং ঘ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় পুরো পৃথিবী জুড়ে মুসলিম উম্মা তখন হয়ে যায় একটা পরিবার একে অন্যের কথা চিন্তা করে ধোনীরা গরিবদের জাকাত দেয় তখন সবারই মনে হয় মুসলিমরা যেন একটা পরিবার আমাদের প্রিয়নবি মোহাম্মদুল্লাম বলেছেন এটা আছে শাহী বুখারিতে খণ্ড নম্বর এক বুক আফ সালাহ হাজিস নাম্বার চারশো একাশি মোহাম্মদুল্লাম বলেছেন যে একজন বিশ্বাসীর কাছে আরেকজন বিশ্বাসী হচ্ছে দেয়ালে বসানো ইটের মতো দেয়ালে বসানো ইটের মতো একে অন্যকে সাহায্য করে তিনি তার দুটো হাত এভাবে ধরলেন বোঝানোর জন্য এইভাবে তাহলে এতে করে মুসলিম উম্মা একতাবদ্ধ হয় আর পবিত্রকরণের একটা আয়াতে জাকাত নিয়ে সংক্ষেপে বলা হয়েছে পবিত্রকরণের সুরা হাসর পদ্ধার নম্বর উনষাট আয়াত নম্বর সাত জাকাতের কথা বলছে যে এর কারণে সম্পদ কেবল ধনীদের মধ্যে আবর্তিত হয় না তাহলে এটা ইসলাম ধর্ম অনুযায়ী একটা অর্থনৈতিক সমাধান জাকাত ডক্টর জাকির আপনি কি এ ব্যাপারে বলবেন যে কোন শর্তগুলো পূরণ করলে জাকাত দেয়া একজন মুসলিমের জন্য একেবারে বাধ্যতামূলক হয়ে যাবে জাকাত দেয়া প্রত্যেক মুসলিমের জন্যই বাধ্যতামূলক হতে পারে সে পুরুষ অথবা মহিলা প্রাপ্ত বা অপ্রাপ্তবয়স্ক স্বাভাবিক বা স্বাভাবিক যদি সে স্বাধীন নাগরিক হয় আর যদি উদ্বৃত্ত সম্পত্তি বা সঞ্চয় থাকে যেটার পরিমাণ নিসাব লেভেলের সমান অথবা তার উপরে আর যদি সেই উদ্বৃত্ত সম্পদ বা সঞ্চয় তার কাছে পুরো একটা হিজড়ি বছর ধরে গচ্ছিত থাকে তাহলে সেই মুসলিমের জন্য জাকাত দেওয়াটা হবে বাধ্যতামূলক কার বেশিরভাগ সময় বেশিরভাগ ক্ষেত্রে সেটা হবে তাহলে জাকাতের ক্ষেত্রে কিছু শর্ত আছে এক নাম্বার তাকে মুসলিম হতে হবে হতে পারে সে পুরুষ বা মহিলা বড়ো বা ছোট স্বাভাবিক অস্বাভাবিক কোন ব্যাপার না মুসলিম দুই নম্বর সে হবে স্বাধীন নাগরিক তিন নাম্বার। তাকে হতে হবে সাহেব এ তার মানে সে হবে সেই উদ্বৃত্ত সম্পদের একমাত্র মালিক মৌলিক চাহিদাগুলো মেটানোর পরে যেটা তার কাছে উদ্বৃত্ত থাকবে যেটা সঞ্চিত থাকবে সে হবে সেই সম্পদের একমাত্র মালিক অন্যকে হতে পারবে না আর এই সম্পদ পুরো একটা হিজড়ি বছর তার কাছে সঞ্চিত অবস্থায় থাকবে এক বছর আরেকটা সহি হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার ছয়শ আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা জাকাত দেবে সেই সম্পদের উপর আর অবশ্যই সেটা উদ্বৃত্ত সম্পদ হবে যেটার মালিক তুমি আর তোমার কাছে তা আছে পুরো এক বছর। শেষ হচ্ছে যে জাকাত দেবেন বৈধ পথে করা উপার্জন থেকে উপার্জনটা হালাল হতে হবে আমাদের নবী সাল্লাহ্লাম বলেছেন এটা আছে সোনান আল নিসাইতে হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো পঁচিশ আমাদের প্রিয়নবী বলেছেন যে পরিচ্ছন্নতা ছাড়া নামাজ কবুল করা হবে না একইভাবে হালাল উপার্জন ছাড়া জাকাত কবুল করা হবে না তাহলে যে জাকাতটা দেবেন সেটা উপার্জন হবে হালাল এটা আরেকটা শর্ত আর যদি সে অপ্রাপ্ত বয়স্ক অথবা অস্বাভাবিক হয় তাহলে সেই অপ্রাপ্ত বয়স্ক বা অস্বাভাবিক লোকের সম্পদের যিনি অভিভাবক তিনি সেই লোকের পক্ষ থেকে তার জাকাতটা তখন দান করবেন আচ্ছা ডক্টর জাকির আপনি একটু আগে বললেন নিসাব আপনি কি এই নিসাবের বিষয়টা ব্যাখ্যা করে বলবেন আর এছাড়াও আমরা এটা জানি যে আল্লাহ সুবাহনতলা শুধুমাত্র তাদের জন্যই জাকাত বাধ্যতামূলক করেছেন যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আপনি কি আমাদেরকে এই বিষয়টাও আর একটু ব্যাখ্যা করে বলবেন নিসাব শব্দটার ব্যাপারে যদি বলতে হয় নিসাব হচ্ছে একটা পরিমাণ যেটা ঠিক করে দিয়েছেন আল্লা সুবাহা এখানে মিনিমাম অ্যামাউন্টটার কথা বলা হয়েছে আর এটা এক এক সম্পদের ক্ষেত্রে এক এক রকম যখন সম্পদ এমন পরিমাণ হবে যেটার উপরে জাকাত দেওয়া বাধ্যতামূলক তখন সেই মিনিমাম লেভেলটাকে বলা হয় নিসাব আর আল্লাহ এটা আবশ্যিক করে দিয়েছেন যে সেই লোক জাকাত দেবে যার সম্পদ নিসাব লেভেলের উপরে এর অনেক কারণ আছে এক নাম্বার সেই মানুষ যারা গরিব তারা এটা থেকে অনেক উপকার পাবে জাকাত থেকে আর যারা ধনী তাদেরকে উদ্বৃত্ত সম্পদ থেকে জাকাত দিতে হবে দুই নম্বর যেসব দেশের আইন গরিব মানুষের উপর ট্যাক্স বসায় তাদের ক্ষেত্রে এটা ইন্স্যুরেন্সের কাজ করে থাকে তাহলে নিসাব লেবেল আমাদের বলছে তাদের কাছে ট্যাক্স নিতে পারবে না যাদের সম্পদ নিসাব লেবে নিচ্ছে তাই এটা ইন্স্যুরেন্স সেই সব দেশের বিরুদ্ধে যারা গরিবদের উপর অহেতুক ট্যাক্স চাপিয়ে দেয় এছাড়াও কোন লোক যদি জানতে চায় যে তার জাকাত দেওয়া উচিত কিনা যদি সে জানে তার উদ্বৃত্ত সম্পদ তার সঞ্চয় নিসাব লেবেলের উপরে তাকে জাকাত দিতে হবে এখন কেউ যদি ধনী হয়ে থাকে তার জন্য যদি সে বিত্তবান হয় তাহলে সব উদ্বৃত্ত সম্পদের উপরে তাকে জাকাত দিতে হবে নিসাবের দুটো শর্ত আছে এক নাম্বার এটা হতে হবে মৌলিক চাহিদা পূরণের পরে মানুষের সব চাহিদাগুলো মেটানোর পরে যেমন অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব মৌলিক চাহিদা মেটানোর পরে যদি তার কাছে উদ্বৃত্ত সম্পদ অথবা সঞ্চয় থাকে সেটা যদি নিসাম লেভেলে পৌঁছায় তখন জাকাত দিতে হবে আর মৌলিক চাহিদাগুলো নির্ভর করে ইসলামিক শরীয়ার উপরে কারণ আপনারা দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশে মৌলিক চাহিদা হচ্ছে বিলাসিতা সেখানে তাদের মৌলিক চাহিদা হতে পারে বড় গাড়ি অথবা একটা প্রাসাদ অথবা হয়তো অতিরিক্ত খাবারও হতে পারে অ্যালকোহল এরকম তাহলে চাহিদাগুলো হবে ইসলামিক গাইডলাইন অনুযায়ী এখন আমরা এটা নিয়ে চিন্তা করব না যে জাতিসংঘ কি বলছে অথবা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি বলছে অথবা কোনো সিকিউরিটি সোশ্যাল কোম্পানি কি বলছে আমাদের মৌলিক চাহিদা নিয়ে আমরা মেনে চলব ইসলামিক গাইডলাইন যেগুলো বিভিন্ন হাদিসে বলা হয়েছে যদি তার উপরে থাকে তাহলে নিসাব লেভেলের ক্রস করে গেছেন আর জাকাত দিতে হবে দুই নম্বর এই সম্পদটা তার কাছে থাকবে পুরো এক বছর আমি আগেও বলেছি আমাদের নবী মাহুল ইসলাম বলেছেন এটা উল্লেখ আছে থিমেজিতে হাদিস নাম্বার ছয়শো একত্রিশ নবী বলেছেন যে কারো কাছে যদি কোনো সম্পদ থাকে সম্পত্তি আর সেটা যদি নেশা লেভেলে পৌঁছায় উদ্বৃত্ত সম্পদ পুরো এক বছর তার মালিকানায় থাকলে তাকে জাকাত দিতে হবে কিছু ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম আছে যেমন কৃষিজাত দ্রব্য আল্লাহ করেন বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো যে মাঠ থেকে ফসল তোলার দিনে সেই ফসলের হক প্রদান করবে কৃষিজাত দ্রব্য হলে জাকাত দিতে হবে এক্ষেত্রে এক বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আর ইমাম আবাদির মতে তিনি বলেছেন জাকাত হলো দুই প্রকার একটা হচ্ছে সেই জাকাত যে সম্পদটা বিনিয়োগ করা যায় না তিনি এখানে কৃষিজাত দ্রব্যের কথা বলেছেন সে জাকাতটা দিতে হবে সাথে সাথে আর যে সম্পদ বিনিয়োগ করা যায় স্বর্ণ টাকা মালপত্র এই সম্পদের মালিকানা থাকতে হবে এক বছর যদি এক বছর সেটার अपने और निसब अच्छा, अनेक बदरुद्द जान आदमी আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারাকের আন্তরিক মুবারকবাদ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 अत्याचार देख इे अधिकारे आदेश बुधवार रारोटा पुन सम्प्रचार सकाल नीस टी बांगल् আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদির সংখ্যা পাঁচ প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার আজকে আমাদের আলোচনার টপিক হলো জাকাত পর্ব এক আসসালামাই জাকির আপনি কি আমাদের পিস টিভির দর্শকদের জন্য এটা বলবেন যে এই জাকাত কিভাবে একটি সমাজের অর্থনীতিকে উন্নত করে তোলে সমাজের অর্থনীতির ব্যাপারে যদি বলতে হয় পুঁজিতন্ত্র বা সমাজতন্ত্রের বিপরীত দিকে ইসলামিক কোনো সমাজের অর্থনীতি সেটার মূল ভিত্তি হচ্ছে এরকম যে পৃথিবীতে যা কিছু আছে এই বিশ্বজগতে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহতালা এই বিশ্বজগতে সব কিছু আল্লাহ স্নান তালার আর আল্লা সবান্তা রক্ষাকর্তা এবং সব কিছুর মালিক যা কিছু রয়েছে পৃথিবীতে এবং বিশ্বজগতে এই মূলনীতির ভিত্তিতে আল্লাহ করছেন অধ্যায় নাম্বার চব্বিশ আয়াত নম্বর 33 যে আল্লাহ তাল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা দান করবে এটা আল্লাহ স্বাহতার সম্পদ এই সম্পদের দায়িত্ব দিয়েছেন আমাদের আর আল্লাহ আমাদের যা দিয়েছেন সেখান থেকে দান করতে বলেছেন আল্লাহ আবার বলেছেন সুরা হাদিদ অধ্যায় নম্বর সাতান্ন আয়াত নম্বর সাত যে আল্লাহ তোমাদের যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে তোমরা দান করো ব্যয় করো আল্লাহ তালা আপনাকে দিয়েছেন যে সম্পদ টাকা পয়সা তা থেকে দান করবেন এখানে আমরা মানুষরা হচ্ছি আল্লাহ সালার এই সম্পদের ট্রাস্টি তাহলে এই সম্পদ আসলে আল্লাহতালার সেই কারণে আমরা সম্পদ ব্যয় করব এবং উপার্জন করব আল্লাহ তালা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে কারণ সম্পদটা আসলে তার আর বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআনে যে কিভাবে এই সম্পদ উপার্জন এবং ব্যয় করবেন কিভাবে উপার্জন করবেন সেই ব্যাপারে বেশ কিছু নিষেধাজ্ঞাও আছে যে এইভাবে উপার্জন করা যাবেন অন্য সবগুলো পদ্ধতি হালাল আল্লাহ কোরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুশো আটাত্তর দুশো তোমরা রিবার দাবি ছেড়ে দাও রিবা হচ্ছে ইন্টারেস্ট তার মানে সুদ আর তোমরা যারা এই রিবার দাবি ছাড়বে না ইন্টারেস্ট বা সুদ তারা আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো তাহলে উপার্জন করা রিবার মাধ্যমে ইন্টারেস্টের মাধ্যমে এটা পুরোপুরি হারাম এটা হচ্ছে উপার্জন করার ক্ষেত্রে অন্যতম একটা বড় গুনা आल्लाकरणार्जन करते घुषम पवित्रक विचारको ना जाते सम्पद ग्रास करते आप मानुष के घुष देवेंजन करते इसलमेट हराम एक ही भाव चूरी डी निषिध নিষিদ্ধ এছাড়াও আল্লা পবিত্র করণে বলেছেন সুরামাই দা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর নব্বই নিশ্চয়ই মদ এবং যদি উপার্জনের মাধ্যম হয় মাদক দ্রব্য জুয়া খেলা মূর্তি পূজা অথবা ভাগ্য গণনা ইসলাম এগুলো নিষিদ্ধ আল্লাহ আমাদের আরো নির্দেশনা দিয়েছেন তিনি পবিত্রকরণে বলেছেন সুরা নূর পদ্মা নম্বর চব্বিশ আয়াত নম্বর তেত্রিশ যে দাসীগণ সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন সম্পদের লোভ দেখিয়ে তাদের ব্যবচার নিয়ে হতে বাধ্য করো না যদি তারপরও তাদেরকে বাধ্য করা হয় নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীল এবং পরম দয়ালু তবে পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জন করতে পারবে না এছাড়াও আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর উনিশ এবং যারা মুমিনদের মধ্যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা প্রসার কামনা করে থাকে তারা অবশ্যই ভয়ঙ্কর শাস্তি পাবে এই দুনিয়ায় এবং আখিরাতে তার মানে যদি কেউ মুমিনদের মাঝে অশ্লীলতার প্রচার বা প্রসার করতে চায় এটা নিষিদ্ধ এছাড়া আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর দুই যে এতিমদের কাছে তাদের সম্পদ অর্পণ করবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবে যদি আপনি কোনো এতিমের সম্পদের তত্ত্বাবধানে থাকেন প্রাপ্তবয়স্ক হলে তাকে দিয়ে দেবেন আর তোমাদের মূল্যহীন কোন সম্পদের পরিবর্তে তাদের মূল্যবান সম্পদ নিয় না আর তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে ফেলবে না যারা এমন কাজ করে তারা মহাপাপ করছে তাহলে কোরআনে এরকম কিছু জিনিসের কথা বলা হয়েছে যে আপনি উপার্জন করতে পারবেন না রিবার মাধ্যমে বা সুদ घुसर मध्यमे ची अथवा अलकोहल जुआ खेला मूर्ति पूजा भाग्य गणना पतित बृत्ति बा अश्लीलता प्रचार एतिमेर सम्पद ग्रास ये निर्देशना दिए आल्ला बर्तमान समय पृथ्वीटा देखें ये सब गुब कमन एल्लाह पद देखिए निर्देशना दिए कि सम्पद व्यय करब आल्ला पवित्रक्रणराय्बर शस्य बपन करल्ला पथे व्यय करें आल्लाभ देवेंत गुण बसी व्यावसायिक परिभाषा आल्ला सत्तर हजार पार्सेंट लाभ কোন ব্যবসায় আপনি সত্তর হাজার পারসেন্ট লাভ পাবেন তারপর আল্লাহরও বলেছেন তিনি আরো গুণ বেশি দেবেন সবচেয়ে সেরা ব্যয়ের পথ সেটা হচ্ছে আল্লাতালার পথ দান করা আল্লাহ এই কথা আবারও বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো যে তোমরা যদি প্রকাশ্যে দান করো সদকা দাও সেটা ভালো তবে যদি গোপনে করো আর যদি অভাবগ্রস্তকে দান করো সেটা সবচেয়ে ভালো এতে তোমাদের পাপ পাপমোচন হবে আর আল্লাহ জানেন দান করা ভালো আল্লাহ অনুমতি দিয়েছেন আপনি চাইলে দান করার কথা জানাতে পারেন তবে সবচেয়ে ভালো গোপনে আল্লাহ বলেছেন বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত যারা ইমান আনে এবং সৎকাজ করে নামাজ আদায় করে এবং যারা দান করে থাকে তার মানে জাকাত তারা প্রতিপালকের নিকট পুরস্কার পাবে তাদের জন্য কোনো ভয় নেই এবং কোন রকম শাস্তিও নেই আল্লাহ বলেছেন সুরা জারিয়াত অম্বর একান্ন আয়াত নাম্বার আল্লাহ বলেছেন দান কর তাদের যারা চায় এমনকি তাদেরও যারা চাইতে পারে না আপনি যদি জানেন যে একজন লোক খুব অভাবগ্রস্ত সে সাহায্য চাক অথবা না চাক तर उदेश दान कर आयातर कथा बोल आल्लाम्बर चार आया नम्बर छत्तीस तुम्हारा आल्लाबाद करा सदव्यवहार कर पितमत एवं तुम्हारे आत्मयर एम साथ अभाव्रस्त प्रतिबीर जा रा तुम्हारे एवं से सब प्रतिबीचित মুসাফিরদের সাথে দাসদাসীদের সাথে এখানে আল্লাহ বলেছেন কার সাথে করতে হবে আর আল্লাহ আমাদের সতর্ক করেছেন পবিত্র পঁয়ত্রিশ যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং সেটা আল্লাহ সব তালার পথে ব্যয় করে না তাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও আর পরকালের জীবনে তারা যে স্বর্ণ জমিয়েছে সেগুলো নেওয়া হবে এবং দুজখের আগুনে উত্তপ্ত করা হবে তারা যে স্বর্ণ জমিয়েছে সেগুলো দোজোখের আগুনে গরম করে তা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে শরীরের সামনে এবং পেছনে সেদিন তাদের বলা হবে তোমাদের সম্পদের স্বাদ গ্রহণ করো। আর সে কারণেই ইসলামে জাকাতের বিধান দেওয়া হয়েছে আর আল্লাহ বলেছেন যে হাসাত ধনীদের মধ্যে সম্পদের আবর্তনকে রোধ করে যদি পৃথিবীর সব ধনে মানুষ জাকাত দেয় তাহলে পৃথিবী থেকে দারিদ্র বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীর একজন মানুষও না খেয়ে মারা যাবে না প্রিয় ভাই ও বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পরে जकतर सच रोड बोस्ट विच GB49-ARAY-3-000-8-3-0-8-323-08 BIC उ ए जि टा पाठ मेल कर प्रिय मुस्लिम एवंलिम भाई बोन अलैकुम आबार स्वागतमु रमजान अ डेथ उ जिर होस्ट इसुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक हल ज पर एक তখন অবশ্যই সেটার পেছনে একটা কারণ থাকবে অথবা অনেক কারণ কোরআনের অনেক আয়াত আছে আর হাদিস যেখানে আল্লাহ সাবান এবং তার রাসুল বলেছেন এই জাকাতের পেছনে কারণটা কি এক নম্বর হচ্ছে আমাদের ইমানকে আরো মজবুত করা আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে জাকাত তোমাদের ইমান মজবুত করে আর এই কথা আগে বলেছি জাকাত হচ্ছে ইমানের একটা স্তম্ভ আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন শাহী বুখারি খণ্ড নম্বর এক বুক অব ফেইথ আদিস নম্বর আট যে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা স্তম্ভ প্রথমটা হচ্ছে কালেমা আল্লাহ ছাড়া উপাসনেই আর নবী মোহাম্মদ আল্লাহর রাসুল দুই নম্বর নামাজ আদায় করা তিন নম্বর হচ্ছে জাকাত দেয়া चार नम्बर हज पालन और पाँच नम्बर हम रमजान मासे रोजा रखा एटान के मजबूत कर जकत द्वित कारण सम्पद के विशुद्ध एच्छन्न जब्दार अर्थ हमशुद हवा परिष्कार हवा जकत सम्पद अशुद्धता गोष्कार करपद के हालाल कर तीन नम्बर हाकत बृद्धि আমাদের নবী বলেছেন এ হাদিসটা সে সোহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার ছয় যে দান করলে তোমাদের সম্পদ কমে যায় না আসলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। জাকাত রক্ষা করবে বিপর্যয় থেকে আপনাকে রক্ষা করবে বিভিন্ন দুর্ঘটনা থেকে এরকম আরও অনেক পরোক্ষভাবে এটা আমাদের সম্পদ বাড়াবে এছাড়া জাকাতের আরেকটা মানে হচ্ছে আশীর্বাদ আর মহত্ত্ব তাই চার নম্বর পয়েন্ট জাকাত দিলে আল্লাহ তালার আশীর্বাদ পাবেন पाँच नम्बर पॉन्ट हे एट चरित्र के चरित्रो भलो है जैक दी कृपन हमें ना उदार मानुष हब नम्बर पॉन्ट ये अपनी मानसिक शांति पाता भलें से दान करें विशेषकर सम्पद दान करें अपनी आनंदबोध करबें विशेषकर सेच्छा दान करें যদি স্বেচ্ছায় দান করেন যদি অবহেলায় দান করেন তাহলে আনন্দ লাগবে না আপনার আপনি মানসিক শান্তি পাবেন না যদি জাকাত দেন তাছাড়াও এটা হচ্ছে একটা নিদর্শন ইমানের যদি জাকাত দেন এটা হচ্ছে ইমানের নিদর্শন আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে শহীদ বুখারিতে খণ্ড নম্বর এক বুক অব ফেথ হাদিস নম্বর তেরো আমাদের নবী বলেছেন যে সেই মুসলিম প্রকৃত মুসলিম নয় যতক্ষণ না সে অন্য মুসলিমের জন্য সেটা কামনা করবে যেটা নিজের জন্য করে আর জাকাত তোমাকে নিয়ে যাবে বেহেস্তের পথে জান্নাতে প্রবেশ করতে পারবেন আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা সহি হাদিস হাদিসটা আছে সহিব নেহিবান খন্ড নম্বর আট হাদিস নাম্বার তিন এক লোক আল্লাহর রাসুলের কাছে এসে তাকে বলল আমি এক আল্লাহকে বিশ্বাস করি অন্য কাউকে নয় বিশ্বাস করি মোহাম্মদাল্লা সাল্লাম আল্লা তাল রাসুল নামাজ আদায় করি আর আমি জাকাত দেই তারপর রমজান মাসে রোজা রাখি তারপর নামাজ আদায় করি রমজান মাসের রাতে এখন পরকালে আমার অবস্থা কী হবে নবী তখন বললেন তুমি থাকবে সিদ্দিকুনের মাঝে ধর্মিক লোকদের মাঝে এবং থাকবে যারা শহীদ হচ্ছেন তাদের সাথে জাকাত দিলে আপনি বেহেস্তে যেতে পারবেন জাকাত হচ্ছে আমাদের মুক্তি লাভের উপায় বেহেস্তে যাওয়ার উপায় এছাড়াও আপনি যখন জাকাত দিলেন এতে মানুষের মধ্যে এক ধরনের একতাবদ্ধতা সৃষ্টি হয় বিশেষ করে মুসলিম উম্মার ভেতরে আর আল্লাহ করেন বলেছেন সুরা কাসাস পদ্ধার আঠাশ আয়াত নম্বর সাতাত্তর তোমরা অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন তাহলে এইভাবে পৃথিবী জুড়ে মুসলিমদের মধ্যে একতাবদ্ধতা কাজ করা শুরু করে তখন সেই লোক গরিবকে সাহায্য করবে তাকে দয়া করবে যে লোককে আল্লাহ সাবান অনেক সম্পদ দিয়েছেন সে কোনো অভাবীকে দান করবে তাতে একতা আরও বেড়ে যায় এরপরে দশ নম্বর পয়েন্ট যখন জাকাত দেবেন গরিব মানুষকে তখন এই গরিব লোক আপনার সাথে বিদ্রোহ করবে না যদি গরিব লোক ভাবে পৃথিবীতে অনেক বড় লোক আছে তাদের ঘুরে বেড়ানোর জন্য সুন্দর সুন্দর গাড়ি আছে বিশাল বাড়ি আছে তারা আমদ প্রমোদ করে এগুলো তার মধ্যে আনে বিদ্রোহের মনোভাব যখনই তাদের যত্ন নেবেন দান করবেন জাকাত তখন তারা আর বিদ্রোহ করবে না এগারো নম্বর পয়েন্ট এতে করে বন্ধ হবে চুরি আর ডাকাতি যে লোক মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না চুরি করতে বাধ্য হবে বা ডাকাতি যখন জাকাত দেওয়া হবে তখন গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এভাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আর পুরো সমাজের উন্নতি হবে বারো নম্বর পয়েন্ট এতে আন্তরিকতা বাড়ায় কারণ আমরা যখন পছন্দের কিছু দান করি কাউকে দিয়ে দেই আপনি শুধু তখনই কাউকে দান করতে পারেন যদি সেই কারণটাও হয় সমান প্রিয় অথবা তার চেয়ে ভালো কিছু এটা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আর বিশ্বাস প্রকাশ করছে সেজন্য এই সদকা শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সিদ যার মানে আন্তরিকতা মানুষের মধ্যে আন্তরিকতা দেখা দেয় তেরো নম্বর পয়েন্ট জাকাত পৃথিবীর উপর বিভিন্ন রকম বিপর্যয় নেমে আসাকে রোধ করে চৌদ্দ নম্বর পয়েন্ট আমাদের নবী মোহাম্মদ সুল্লাহাম বলেছেন এই সৈহ হাদিসটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে হাদিস নাম্বার সতেরো হাজার তিনশো আমাদের নবী বলেছেন যে রোজ কেয়ামতের দিনে তোমার দান তোমাকে ছায়া দেবে তার মানে যদি দান করেন এটা শেষ বিচারের দিনে আপনাকে রক্ষা করবে আমাদের নবী আরো বলেছেন এটা আছে সোহেবুখারিতে খন্ড নাম্বার এক বুক অব আজান হাদিস নাম্বার ছশো আমাদের নবী বলেছেন যে রোজ কেয়ামতের দিনে সাত ধরনের লোক তালার ছায় থাকবে প্রিয় নবী বলেছেন সাত ক্যাটাগরির মানুষ আল্লাহ তালার ছায় থাকবে আর একমাত্র তার ছায় মানুষকে রক্ষা করতে পারে এবং তাদের মধ্যে একটা ক্যাটাগরি যারা দান করে এত গোপনে যে তার বাম হাত জানানা ডানহাত কি দিয়েছে তাহলে দান করলে জাকাত দিলে আল্লাহ সাবান তালার ছায় আপনি থাকবেন রোজ কেমতের দিনে আরেকটা হাদিস আছে সিলসিলা আল সহিহা হাদিস নম্বর এক আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে দান করলে মানে জাকাত দিলে গোপন জাকাত দিলে সেটা প্রতিপালকের ক্রোধকে প্রশমিত করে দেয় আর এছাড়াও আমাদের বলেছেন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই যে জাকাত নিভিয়ে দেয় পাপকে যেভাবে পানি নিভিয়ে দেয় আগুনকে তাহলে এইসব কারণে আল্লাহ সাবান মানুষের জন্য জাকাতের বিধান করেছেন এরপরে যে প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে কোন কোন জিনিস থাকলে একজন মুসলিমের জন্য জাকাত মানে জাকাত দেয়া বাধ্যতামূলক যে সব জিনিস থাকলে জাকাত দিতে হবে যে জিনিসগুলো থাকলে মুসলিমদের জন্য জাকাত দেওয়া বাধ্যতামূলক एक नम्बर हे स्वर्ण और ये सम्पदर परिसब लेवे पोछाते हैं तक यहाँ आवश्यक एक नम्बर स्वर्ण दो नम्बर हौप्य तीन नम्बर ह्वर्ण रौप दिए बनानो गहना व अलंकार चार नम्बर हृषिजा द्रव्य पाँच नम्बर गबादी पशु छ नम्बर हे पन्न्यद्रव्य কেনা বেচা করা হয় সাত নাম্বার হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ড কাগজের নোট নয় নাম্বার যে কারণে জাকাত আবশ্যক সেটা হচ্ছে দোকানে মজুত পণ্য এই হল নয় ক্যাটাগরি জিনিসপত্র যেগুলো উপরে জাকাত দিতে হবে এগুলোই ধন্যবাদ ডাক্তার জাকির আপনার কাছে আমাদের পরের প্রশ্নটা হলো। আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলামের সময়কার কথা সে সময় স্বর্ণ রৌপ্যের একটা নিসাব লেবেল ছিল একটু ব্যাখ্যা করে বলবেন আর স্বর্ণ রৌপ্য দুই ক্ষেত্রে কি নিসাব লেভেল একরকম স্বর্ণের নিসাব লেভেলের কথা যদি বলতে হয় স্বর্ণের নিসাব লেভেল হচ্ছে পঁচাশি গ্রাম স্বর্ণ বা সাড়ে সাত তোলা স্বর্ণ আর একতোলা স্বর্ণ মানে আনুমানিক এগারো গ্রাম তাহলে সাড়ে সাততলা স্বর্ণ মানে পঁচাশি খন্ড নাম্বার দুই হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আটষট্টি আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে জাকাত দিতে হবে যদি স্বর্ণের পরিমাণ এটা পৌঁছায় বিশ দিনের পর্যন্ত বিশ দিনারের কম থাকলে জাকাত দিতে হবে না যদি বিশ দিনের পৌঁছায় তাহলে জাকাত দেওয়াটা ফরজ আর এক একদিনের সমান হচ্ছে এক মিসকাল এক মিসকালের মানে হচ্ছে সোয়াচার গ্রাম তাহলে বিশ গুণ সোয়াচার এটা সমান পঁচাশি গ্রাম স্বর্ণ স্বর্ণের নিসাব লেভেলে সেটা হচ্ছে পঁচাশি গ্রাম স্বর্ণ আর আপনার সাথে থাকবে এক বছর আর জাকাত দেয়ার যে পারসেন্টেজ সেটা উল্লেখ করা হয়েছে যে হজরত আহসের তিনি বলেছেন যে নবী প্রতি ২০ দিনারে অর্ধেক দিনের জাকাত দিতেন আর ৪০ দিনারে এক দিনের জাকাত তার মানে এটা চল্লিশ ভাগের এক ভাগ পারসেন্টেজ বললে সেটা হবে আড়াই আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে ধরেন সেটা পঁচাশি গ্রাম বা তার বেশি তাহলে সেই স্বর্ণের উপর আড়াই পার্সেন্ট দান করবেন যদি এক বছর আপনার কাছে থাকে জাকাত হিসেবে এরপর যদি রোপ্যের নিসাব লেভেল সম্পর্কে বলতে হয় এটা হচ্ছে পাঁচশো গ্রাম রোপ্য অথবা সাড়ে বাউান্ন তোলা রোপ্য আর জাকাতের পারসেন্টে যে একই রকম মানে আড়াই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন সোহেবুখারী খন্ড নম্বর দুই বুক অব জাকাত দেবে যদি থাকে পাঁচ উকিয়া এক উকিয়া সমান চল্লিশ দীরহাম তাহলে পাঁচ উকিয়া সমান দুইশো দীর্হাম আর দুইশো দীর্হাম সমান হচ্ছে পাঁচশো গ্রাম অথবা সাড়ে বা তোলা তাহলে রোপ্য যদি নিসাব লেভেলে পৌঁছায় যেটা হল পাঁচশো গ্রাম রৌপ অথবা সাড়ে বাউন্নতলা রোপ্য আমাদের প্রিয় নবী বলেছেন আছে সোনানব দাউদ খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাতি নাম্বার এক যে চল্লিশ ভাগের এক ভাগ তার মানে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দাও আর এই রোপ্যের ক্ষেত্রে পারসেন্টেজ হচ্ছে আড়াই পারসেন্ট তাহলে স্বর্ণ আর রোপ্যের ক্ষেত্রে জাকাত দেবেন আড়াই পার্সেন্ট স্বর্ণের নিসাব লেভেল হলো পঁচাশি গ্রাম স্বর্ণ বা সাড়ে সাত তোলা রোপ্যের ক্ষেত্রে এটা হল পাঁচশো গ্রাম রোপ্য অথবা সাড়ে তোলা রোপ ধন্যবাদ ডাক্তার জাকির প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি হাসিমি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় কবরের জমি এভাবে চেপে ধরে তখন তার ডান দিকের হাড় বাম দিকে ঢুকে যায় বাম দিকের হাড়গুলি ডান দিকে ঢুকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায়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 যদি কোনো লোকের স্বর্ণ বা রৌপ্যের অলঙ্কারি থাকে আর যদি সেগুলো ব্যবহার করে তাহলে সেগুলোর উপর কি জাকাত দিতে হবে স্বর্ণ আর রৌপ্যের অলংকারের উপর জাকাত দেওয়ার কথা যদি বলেন যদি কেউ সেগুলো ব্যবহার করে এ ব্যাপারে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ বলেন এখানে জাকাত দেয়া লাগবে না অন্য আরেক দল বিশেষজ্ঞ বলেন জাকাত দিতেই হবে বেশ কিছু বিশেষজ্ঞ আছেন যেমন ইমাম মালিক ইমাম সাফি আর ইমাম আহমেদ ইবনে হাম্বল আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা সবাই বলেছেন যে স্বর্ণ আর রোপ্যের অলংকারের জাকাত দিতে হবে না যদি ব্যবহার করা হয় এটার ভিত্তিতে যে হাদিস সেটা বায়হাকিতে সেখানে জাবির ইবনে আবদুল্লা রাদ তাকে প্রশ্ন করা হলো। স্বর্ণ আর রোপ্যের অলংকারে জাকাত কি দিতে হবে যদি ব্যবহার করা হয় তিনি বললেন এখানে জাকাত দিতে হবে না যদি হাজার দিন আরও থাকে এক হাজার দিনার মূল্যের স্বর্ণ জাকাত দিতে হবে না আরো একটা হাদিস আছে বাইহাক্কিতে যে আসমা বিনতে আবু বকর হজরত আবর আনহার মেয়ে সে অলংকার পরাত তার সন্তানদের তার মেয়েদের আর অলংকার ছিল পঞ্চাশ হাজার দিনেরও বেশি স্বর্ণ কিন্তু তারপরে সেগুলোর উপর কখনো জাকাত দেয়নি আরো একটা হাদিস এটা আছে মত্ত আল মালিকে যে হজরত আনহা। তিনি নবীর স্ত্রী তিনি তার বোনের মেয়েদের দেখাশোনা করতেন তারা স্বর্ণের অলংকার পড়ত কিন্তু সেগুলোর উপর জাকাত দিত না এই হাদীগুলোর সবগুলো আর কিছু হাদিসের ভিত্তিতে এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দিতে হবে না তবে আরেক দল বিশেষজ্ঞ যেমন আবু হানিফা ইবনে হাজম আল্লাহ তাদের শান্তিতে রাখুন এই দলের বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া লাগবে स्वर्णकार आय चौत्री और पैंतब लोक स्वर्ण और रौप्य पुंजीभूत पथे व्यय करना जरा जकत दान करना तक एक भयंकर शस्तर संबद সেই স্বর্ণ দু আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই স্বর্ণদে ছাপ দেওয়া হবে তাদের কপালে শরীরের সামনে এবং পেছনে সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো তাহলে বলা হচ্ছে যদি কেউ জাকাত না দিয়ে স্বর্ণ আর রোপ্য জমায় পুঞ্জীভূত করে কিন্তু জাকাত দেয় না তাহলে আগুনে ছাপ দেওয়া হবে আর করোনার আয়তের ভিত্তিতে তারা বলেন ব্যবহার করা বা না করা জাকাত দিতে হবে মোহাম্মদ সাল্লামের একটা হাদিস সোহে মুসলিম খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর দুই যে যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং আল্লা সবানতালার পথে ব্যয় করে না একটা আগুনের পাত্র বানানো হবে কেমতের দিন সেটা দোজখের আগুনে উত্তপ্ত করা হবে আর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে শরীরের সামনে এবং পিছনে আর তারপর তিনি কোরআনের একটা আয়াত বললেন সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত একশো যে আল্লাহর পথে ব্যয় না করলে তোমরা শাস্তি পাবে আর এছাড়াও মোহাম্মদ সাল্লামের একটা হাদিস উল্লেখ করা হয়েছে সোনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার একবার এক মহিলা তার মেয়েকে নিয়ে আসলো দুজনেই মোটা স্বর্ণের চুড়ি পরে আছে তারা নবীর কাছে গেলে নবী জিজ্ঞেস করলেন যে এগুলোর কি তোমরা জাকাত দিয়েছ তারা বলল না তখন নবী বললেন তোমরা কি চাহ যে আল্লাহ এই চুড়ি আগুনে উত্তপ্ত করে তোমাদের হাতে পড়াবেন তখন সেই মহিলা হাত থেকে চুড়ি খুলে ফেলে নয় করলাম আরো একটা হাদিস আছে সন্নানাব খন্ড নম্বর দুই বুকফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো ষাট হজরত আইসার আমাদের নবীর স্ত্রী একদিন দুটো রোপ্যের আংটি পড়লেন নবী ঘরে ঢুকে রোপ্যের আংটি দেখলেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কি বিবে আয়সা বললেন এগুলো আমার জন্য বানিয়েছি আল্লাহর রাসুল নবী তখন জিজ্ঞেস করলেন এগুলো জাকাত দিয়েছ আয়শা বললেন না বা আল্লাহ যেটা চান তখন নবী বললেন এই রৌপ্য তোমাকে দুজোখে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই হাদিসের ভিত্তিতে বিশেষজ্ঞ বলেন যে জাকাত দেয়া ফরজ অলংকারের উপর যদি ব্যবহার করেন যদি সেখানে থাকে স্বর্ণ আর রৌপ্য এখন এই দ্বিতীয় দলের মত যে জাকাত দেয়া ফরজ এই যুক্তিটা বেশি শক্তিশালী আর বেশি সঠিক যদিও এ ব্যাপারে মতভেদ আছে তবে বেশিরভাগ মানুষ এটাই ফলো করে আর সেজন্য চুপচাপ ঘরে বসে থাকার চেয়ে ভালো জাকাত দেয়া জাকাত দিলে অবশ্যই পুরস্কার পাবেন বেশিরভাগ বিশেষজ্ঞ দ্বিতীয় দলের সাথে একমত যদিও বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ রয়েছে জাকাত দেওয়া লাগবে না স্বর্ণ আর রোপ্যের অলঙ্কারে এই দলে আছেন জবার বিন আবদুল্লা আবদুল্লা ইবনে ওমর আসমা বিনতে তে আবু বকার আল্লাহ তাদের শান্তিতে রাখুন ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল আল্লাহ তাদের শান্তিতে রাখুন এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেওয়া ফরজ না যারা বলেন যে জাকাত দিতে হবে তাদের মধ্যে আছেন হজরত উমর বিন খত্তাব রাজিয়ালাহ আনহ আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ বিন আব্বাস তারপর সুফিয়ান থাউরি আল্লাহ তাদের শান্তিতে রাখুন ইমাম আবু হানিফা আল্লাহ তাঁকে শান্তিতে রাখুন ইবনে মন্তিব ইবনে হাজম আল্লা তাদের শান্তিতে রাখুন শেখ ও তাই শেখ বিনবাজ আল্লাহ তাদের শান্তিতে রাখুন এইসব বিশেষজ্ঞগণ বলেন যে যদি পৌঁছায়। না পৌঁছালে আর দ্বিতীয় মতমত যে ফরজ এটাই বেশি সঠিক বেশি শক্তিশালী তবে বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে আচ্ছা ড জাকির আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন সেটা গবাদি পশু বা গৃহপালিত পশুর নিসাবল সম্পর্কে আপনি কি একটু বিস্তারিত বলবেন গবাদি পশুর কথা যদি বলেন যেসব গবাদি পশু মাঠে মাঠে চরে বেড়ায় আর নিজে নিজে ঘাস খায় যে গবাদি পশুকে কিছু তুলে খাওয়াতে হয় না যেমন উট গরু ছাগল ভেড়া এগুলোর উপরে জায়গা দিতে হবে আর সব পশুকে নিজের হাতে খাওয়াতে হচ্ছে যেমন ঘোড়া ইত্যাদি এগুলোর জন্য জায়গা দিতে হবে না তবে যদি বিক্রি করে সে টাকা ব্যবহার করে না নিসের উপরে টাকাটা হয় আপনার কাছে এক বছর ধরে থাকে তাহলে জাকাত দিতে হবে তবে সরাসরি জাকাত দিতে হবে যে গবাদি পশুর উপরে যেমন উট গরু ছাগল ভেড়া উটের ক্ষেত্রে নিসফলেবেল হচ্ছে পাঁচটা গরুর ক্ষেত্রে ৩০টা গরু আর ছাগল ভেড়ার ক্ষেত্রে হচ্ছে চল্লিশটা একটা হাদিস নবী সাল্লাহামের এটা আছে সহি বুখারিতে খন্ড নাম্বার দুই বুক অব জাকাত যে প্রতি পাঁচটা উঁটের জন্য একটা ভেড়া দান করবে উঁটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে পাঁচটা প্রতি পাঁচটা উঁটের জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে আর উঁটের সংখ্যা যত বেড়ে যাবে জাকাত তত বেড়ে যাবে ভেড়ার ক্ষেত্রে संख्यालय एक भाड़ा दान कर चल्लिस जैक नहीं भेड़ार क्षेत्र चल्लिस भाड़ावल चल्लिस भाड़ा एक भाड़ा दान करते चल्लिस एकशो बी पर्त भाड़ा दीते हैं एक बीस दुशोर मध्य हम दो भैड़ा दान करते दुशो तीन शुरू मध्य हम दीते हैं तीनटे भाड़ा तर अतिरिक्त एकश भाड़ार्जन एक दीते हैं जकत मिनिमाम जैक হচ্ছে ধরেন আপনার একশো উনিশটা ভেড়া আছে জাকাত দেবেন একটা এটা হবে দশমিক আট দুই সবচেয়ে কম জাকাত ভেড়ার ক্ষেত্রে দশমিক তবে যদি দুইশো বা তিনশোটা ভেড়া থেকে থাকে সেটা এক পারসেন্ট হলে হবে তিনটা দুইশো হলে দুটো আর বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দিতে হবে আড়াই সবচেয়ে বেশি এই ব্যাপারে আগে বলেছি কৃষিপণ্যের ক্ষেত্রে যেখানে মানুষের শ্রম বা সেচ প্রয়োজন হয় না বৃষ্টি যথেষ্ট সেখানে 10% পার্সেন্ট ম্যাক্সিমাম দশ পার্সেন্ট সেচ প্রয়োজন হলে পাঁচ পার্সেন্ট গবাদি পশুর ক্ষেত্রে সবচেয়ে কম এক বা দশমিক তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আড়াই পার্সেন্ট জাজাকাল্লা ডক্টর জাকির আপনি আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন যার টপিক ছিল জাকাত আর অবশ্য এটা খুবই টেকনিক্যাল বিষয় আর আমার মনে হয় জাকাতের উপর প্রশ্নগুলো বুঝতে পারা একটু কঠিন এখনো আমার কাছে এগুলো কঠিন লাগে তবে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তাহলে ভাই ও বোনেরা আপনারা যদি জাকাত সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের এই অনুষ্ঠান দেখবেন আগামীকাল একই সময়ে আমি আপনাদের সবাইকে দেখার অনুরোধ করব কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর আগামীকাল আমাদের আলোচনার টপিক জাকাত পর্ব দুই আবার দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল Sometimes when the world's not on you say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 To replace what is gone Just remember, oh remember That you were never alone, you, are never you, were alone. Never alone. you were never alone Just reach into your heart And Allah is on all. Through sorrow and through grief Through happiness and peace You will never be alone So now, as you long for your past Prepare for your future see this life is but a road a straight and narrow Just reach into your heart. রাস্তাই চলে কিন্তু কি করে খাটি ইমানের পথে চলে